ধুমপান মদ্যপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জন্ম সালে স্কটল্যান্ডে। পেশায় ছিলেন ডাক্তার রোজগার বাড়ানোর তাগিদে লিখতে শুরু করলেন ছোট গল্প আঠেরোশো সাতাশি সালে স্টাডি ইন স্কারেট এই উপন্যাসের হাত ধরে জন্মগ্রহণ করলেন বেকার স্ট্রিটের বাসিন্দা হোমস। দ্য সাইন অফ ফোর এই গল্পটি আমেরিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শার্লক হোমস হয়ে গেলেন বিশ্ববিখ্যাত এরপর থেকে ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিনে পাবলিশ হতে শুরু করলো দ্য শারলক হোমস সিরিজ জুলাই আঠেরোশো থেকে শুরু করে এক টানা আঠেরোশো পর্যন্ত তারপর খানিকটা বিরক্ত এবং বোর্ড হয়েই কননডয়েল তার মাকে একটা চিঠিতে লিখলেন শলক হোমস এবার বিদায় হলেই বাঁচে মা বললেন ইউ ওয়ন্ট ইউ কান্ট ইউ মাসেন্ট মানে কখনও নয় তা সত্ত্বেও শলক হোমস বিদায় নিলেন দ্য ফাইনাল প্রবলেম গল্পটিতে যেখানে তার প্রতিপক্ষ মরিয়া আটেল কিন্তু শলক হোমসের ফ্যানেরা মানবেন কেন পাবলিক ডিমান্ড বাধ্য করলো লেখককে হোমসকে নতুন জীবন দিতে প্রায় দশ বছর পর ফিরে এলেন সবার প্রিয় এই ডিটেকটিভ একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার নিয়ে যার নাম দ্য হাউন্ড অফ দ্য পাস্ক যদিও হোমস এর প্রত্যাবর্তনের গল্পটি হলো দি অ্যাডভেঞ্চার অব দি এম্টি হাউস যেখানে কনেন ডয়েল এক্সপ্লেন করলেন হোমস বেঁচে গেলেন কিভাবে। কনেন ডয়েল দুবার বিয়ে করেছিলেন ছিলেন পাঁচ সন্তানের পিতা উনিশশো তিরিশ সালে তার মৃত্যু হয় একাত্তর বছর বয়সে ফ্যান্টাসি সায়েন্স ফিকশন হিস্টোরিক্যাল নভেল অনেক অন্য ধরনের লেখা তিনি লিখে গেছেন ঠিকই কিন্তু তিনি পৃথিবী বিখ্যাত সর্বকালের জনপ্রিয় একজন লেখক এবং তার কারণ শলস রেডিও মির্চি নাইনটি এইট পয়েন্ট বিশেষ নিবেদন দা হাউন্ড অফ দ্যাস কফ বাংলা অনুবাদ পুষ্পল গানহ পেতার রূপ অনিপান ভট্টাচার্য এডিটিং স্পেশাল এফেক্টস ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রায় মুখ্য ভূমিকায় মীর দীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায় ডাটমো ড্রেভেনশার ইংল্যান্ড এইটিন Hound of the of Baskervilles देखे अब घूम भांगते बल फायर प्लेसने का बेस मोटा छड़ी ल एक भद्रलोकते तरफ चुराशी सत्य डाक्त माना छड़ी देखे कि मन वो छड़ी হাতে তুলে নিলাম হোমস আমার দিকে বসে ছিল আমি অবাক হয়ে ঘুরে বললাম আচ্ছা চোখ আছে নাকি এই তো তুমি আমার দিকে পেছন করে বসেছিলে সামনে এই ঝকঝকে পিরিজ পেয়ালা আছে কি করতে ছাড়ো কাল এই ভদ্রলোক এসেছিলেন দেখা করতে দুর্ভাগ্যবশত আমরা কেউই তখন বাড়ি ছিলাম না ভদ্রলোক কি জন্য এসেছিলেন তা তো জানা যাবে না বরং এই ছড়িকে অবলম্বন করেই একটা আইডিয়া করা যাক যে ভদ্রলোক কেমন কি বলো ডক্টর মটেমার একজন মাঝবয়সী ডাক্তার খারাপ নয় তার পরিচিত লোকজনের কাছ থেকেই যখন ছড়িটি উপহার পেয়েছেন বাহ বেশ আমার মনে হয় ডক্টর মটেমনার একটু গ্রামের দিকে প্র্যাকটিস করেন কারণ কোনো শহরের ডাক্তারের হাতে এমন ছড়ি আমি দেখিনি বন্ধুদের তরফে এটা দেখে মনে হয় ভদ্রলোক বোধহয় স্থানীয় শিকার কুঠির সঙ্গে যুক্ত ডক্টর মের বোধ বিপদে আপদে ওখানকার সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তাই খুশি হয়ে তারাই ছড়িটা তোমার দিন দিন আরো ধারালো হয়ে উঠছে তবে আমারও কথা মনে হচ্ছে জানো এমন ছড়ি কেউ যখন বন্ধুরা একজোট হয়ে কাউকে নিজেদের কৃতজ্ঞতা জানায় আমার ধারণা ডক্টর মতিমা শহরের কোন হসপিটাল থেকে গ্রামে বদলি হয়েছিলেন এবং সেই উপলক্ষে তাকে এই ছড়ি উপহার দেওয়া হয় বেশ তার কি জানতে পারলি मटेम हस्पिटल मटेमा हसीखुशी स्वभाव मानुष बहुत तिरचे भूल एकदम एक ही उच्च कांक्षी नन हाँ भद्रलोक पोषा कूकुर <laughs> শরীটায় দাঁতের দাগ দেখে মনে হয় কুকুরটা কুকুরের ব্যাপারে এত নিশ্চিত হচ্ছে কি করে কারণ কুকুর সমেত মালিক এখন আমাদের তোর কথার ভাগেই ডক্টর মর্টে ঘরে ঢুকলেন লম্বা রোগ আছে হারা সোনালি চশমার পেছনে উঁকি মারছে এক জোড়া উজ্জ্বল চোখ পোশাক আশাকের তেমন ঝিরি ছাঁদ মোটের উপর দেখে মনে হয় অবশেষে বুঝতে পারছিলাম না জিনিসটা কোথায় ফেলে এসেছি উপহার বুঝি আগে হ্যাঁ মানে চেরিং ক্রস হসপিটাল রায় হম ওখানকার দু একজন বন্ধুদের পক্ষ থেকে আপনি তো ডক্টর নয় মিস্টার বলুন আমি সামান্য এমআর আর আপনি তো বিখ্যাত হোমস ক্ষোধার মস্তিষ্কের মালিক উনি আমার বন্ধু ডক্টর বক্সুন আচ্ছা আচ্ছা মিস্টার হোমস আপনি যে বিচক্ষণ লোক সে আপনার মাথার আকার দেখলেই বোঝা যায় আপনার খুলির একটা ছাঁচ যে কোনো অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম লুফে নেবে কিন্তু মানে আমার মনে হয় এই খুলি কোন সাধারণ মানুষের হতেই পারে না বসুন আমার খুলির আকার আয়তন নিয়ে কথা বলার জন্য আপনি নিশ্চয়ই গতকাল বা আজ এখানে আসেননি না না না তা নয় আমার সামনে এই মুহূর্তে এমন একটা সমস্যার উদয় হয়েছে যার সমাধান আমার পক্ষে তো নয় অন্য কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয় এটার সমাধান আমার মতে রয়েছে একমাত্র আপনার হাতেই আমার পকেটে একটা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে পাণ্ডুলিপি এই ম্যানুস্ক্রিপ্টের বয়স আনুমানিক দেড়শো বছর আপনি চেয়ারে বসার সময় জিনিসটা আমার চোখে পড়ে মনে হলো আপনার পাণ্ডুলিপি সতেরোশো তিরিশ সালের হ্যাঁ ঠিক বলেছেন একজ্যাক্ট শালটা সতেরোশো এটা একটা পরিবারের সম্পত্তি ডেভেনশায়ারের বাস্কর পরিবার এই পাণ্ডুলিপির মালিক স্যার চার্লস বাস্কর আমার জিম্মায় এই পাণ্ডুলিপি রেখে গিয়েছেন উনি ছিলেন আমার বিশেষ বন্ধু তাছাড়া আমি ছিলাম তার মেডিক্যাল অ্যাটেন্ডেন্ট ছিলাম এই জন্যই বলছি কারণ মাস দিনেক আগে তার হঠাৎই মৃত্যু হয় স্যার চার্লস যথেষ্ট বুদ্ধিমান লোক ছিলেন যথেষ্ট মানসিক জোরও ছিল তার কিন্তু তিনিও এই পাণ্ডুলিপির কথা খুব বিশ্বাস করতেন তিনি বক্তব্য বর্ণনা হুম, ঠিকই ধরেছেন বর্ণনাই বটে বাস্কর পরিবারে চলতে থাকা একটা কিংবদন্তির বর্ণনা রয়েছে এই দলিলে কিন্তু যে বিষয়ে আপনি আমার পরামর্শ চাইছেন সেটা নিশ্চয়ই এই কিংবদন্তি নয় সেটা আশা করি একটা অত্যন্ত আধুনিক ব্যাপার একদম তাই এমন এক বিষয় যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার তবে তার আগে একবার এই পাণ্ডুলিপির কথা শুনলে আপনারই কাজের সুবিধে হবে ম্যানস্ক্রিপ্টটা বেশি বড় নয় বেশি সময় লাগবে না আপনার অনুমতি পেলে পড়া শুরু করি হুম পড়ছি তাহলে বাস্করের এই অভিশাপ সম্পর্কে নানামুনির নানা মত এই গল্পটা আমি আমার বাবার মুখে শুনেছি আমরা সরাসরি হারিয়েছি বাস্করিল পরিবারের অনেক রক্ত ঝরেছে আর নয় এক হলে চলত হিউগ বাস্করিলের শাসন আমাদের এই পূর্বপুরুষ ছিলেন এক রত্ন যেমন অত্যাচারী ঠিক তেমনই লম্পট ভাগ্যের ফেরে হিউগো এক চাষির মেয়ের প্রেমে পড়েন হিউগোর বদনামের ফলে সেই মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন একদিন মেয়েটির বাবা এবং ভাই বাড়ি ছিল না সেই সুযোগটাই নেয় হিউগো আর তার সঙ্গীসাথীরা পাঁচ ছজন বাউন্ডুলে বন্ধুকে নিয়ে হিউগো মেয়েটির বাড়িতে হানা দেয় এবং তাকে অপহরণ করে নিয়ে আসে বাস্কর বিল হলে ওপরতলার একটি ঘরে মেয়েটিকে আটকে রাখা হয় নিচে বন্ধু বান্ধবদের নিয়ে বসে হিউগোর মজলিশ সুরার বন্যা বইছিল সেদিন চরম বিপদের মধ্যে পড়লেও বন্দি মেয়েটি কিন্তু নিজের বুদ্ধি হারায়নি মেয়েটি পালাবার রাস্তা খুঁজতে থাকে জানলার বাইরে আইভি লতা তাকে সেই রাস্তা দেয় মেয়েটি আইভি লতার নরম অথচ শক্ত ডালবে নেমে পড়ে এবং নির্জন গ্রিমপেন জলার উপর দিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করে মজলিশের ফাঁকেই হিউগো নিজের বন্দির জন্য খাবার ও অন্যান্য অখাদ্য কুখাদ্য নিয়ে যায় উপরের ঘরে তালা খুলে দেখে পাখি উড়ে গেছে মদের নেশা আর অদম্য রাগ মিলে হিউগোর জীবন্ত শয়তানে পরিণত হয় সেই রাতে হিউগোর ক্রোধ দেখে অনেকেরই নেশা ছুটে যায় বাস্কের পরিবারের কর্তা সঙ্গে সঙ্গে হুকুম দেয় ঘোড়ায় জিম পরানোর জন্য এক মাতাল বুদ্ধিদায় মেয়েটির পিছনে হাউন্ড লেলিয়ে দাও হিউগোর কাছে ছিল এক পাল হিংস্র কুকুর হতভাগ্য মেয়েটি নিজের রুমাল ফেলে গিয়েছিল हिंस्र हाउन से रूमाल शुक्र घोड़ा चा जलाभूमि माइलखानी जाऊग और दलबल संगे देखा है एक चाषी चाषी तो प्राय अज्ञान हार दशा मेटर कथा जिज्ञासा को क्रमे से মেয়েটিকে ধাওয়া করেছে বাস্কর হলের হিংস্র কুকুরের দল আর দেখে ঘোড়ার পিছনে শয়তান। সদল বলে এগিয়ে যায় চাষির দেখিয়ে দেওয়া রাস্তায় হিউগো দলের থেকে এগিয়ে গিয়েছিল কিছু দূর পর তার বন্ধুরা দেখেন কিউগর কালো ঘোড়া পাগলের মতো ছুটতে ছুটতে তাদের দিকে আসছে ঘোড়ার মুখে লালা ঝরছে চোখ পাগল জীবের মতো সবার হাত পা ঠান্ডা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর আরেক দৃশ্য তাদের আরো ভয় পাইয়ে দিল তারা দেখল হলের সেই সাহসী কুকুরের দল হাউন্ড নয় তখন তারা নেহাতি ভিতু শেয়াল সামনের একটা খোলা জায়গাকে ঘিরে তারা দল বেঁধে করুণ সুরে কাঁদছে যে হাউন্ডের দলের ভয় গোটা এলাকা কাঁপে তারাই এখন ভয় পেয়েছে হাউন্ডের দশা দেখে হিউগর সঙ্গীরা আর এগোবার সাহস পেল না তিনজন ডাকাবুকর লোক এগিয়ে যায় সেই খোলা জায়গার দিকে খোলা জায়গাটা দুপাশে দুটো বড় পাথরের চাই চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল এক পাশে পড়ে রয়েছে সেই মেয়েটির মৃতদেহ তার পাশেই পড়ে হিউগো ভাস্কর বিলের দেহ কিন্তু মৃতদেহ দেখে কেউ ভয় পায়নি ভয়ের কারণ ছিল অন্য ভয়ের কারণ ঘোরাফেরা করছিল হিউগর দেহের আশেপাশে তারা দেখল নিকশ কালো একটা জীব হিউগর টুটি ছিঁড়ে রক্ত খাচ্ছে সেই জীবের আকার অনেকটা হাউন্ডের মতোই। কিন্তু এমন বিশাল চেহারার কোনো কুকুর তো ইহো থাকতে পারে না এই কুকুর পৃথিবীর কুকুর নয় এমন সময় সেই পশু হিউগর বন্ধুদের দিকে মুখ ফেরায় তার চোখ আগুনের মতো জ্বলছে রক্ত খেয়ে সে সন্তুষ্ট করে তারা প্রাণের ভয় থাকে একজন সেই রাতেই মারা যায় বাকি দুজন উন্মাদ হয়ে যায় এই নারকীয় ঘটনার প্রভাব আমাদের পরিবারকে ছাড়খার করে দিয়েছে আমাদের পরিবারের বহু মানুষের রহস্যময় মৃত্যু হয়েছে আমার সন্তান ও আমার বংশধর এড়িয়ে চলে এই হলো পাণ্ডুলিপির বক্তব্য কেমন লাগলো বেশ ইন্টারেস্টিং কি বলেন রূপকথা যারা ভালোবাসেন তাদের তো বেশ আরো সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে কথা বলা যাক এই লেখায় ধরা হয়েছে খবরের কাগজের বক্তব্য মোটামুটি সাধারণ স্যার চার্লস ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি সাউথ আফ্রিকায় বিস্তর টাকা করেছিলেন দিলদরিয়া পরপকারী মানুষ হিসেবে এলাকায় সুনামও ছিল তার বছর যাবত বাস করছিলেন তিনি আকস্মিক মৃত্যুকে ঘিরে এক কুসংস্কার এবং এক অভিশাপের কথা জোরালো হচ্ছে কিন্তু তদন্ত বলছে তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই স্যার চার্লস ছাড়া বাস্কর হলে থাকতেন তার দুই ভৃত্ত ব্যারিমোর দম্পতি মিস্টার ব্যারিমোর ছিলেন বাটলার ও মিসেস ব্যারিমোর হাউস কিপারের কাজ করতেন তারা বলছেন স্যার চার্লস স্বাস্থ্য ক্রমশ ছিল হার্টের অবস্থাও ভালো ছিল না প্রায় মুখ চোখ ফ্যাকাসে হয়ে যেত নিঃশ্বাস নিতে কষ্ট হতো তার মাঝে মাঝে অবসাদে ভুগতেন জানেন মিস্টার হোমস আমার স্টেটমেন্টে কথা আমিও স্বীকার করেছি রিপোর্ট আরও বলছে ঘুমোতে যাওয়ার আগে স্যার চার্লস একটু ঘুরতে বেরোতেন হলের কাছে ইউ অ্যালি নামে একটা শান্ত নির্জন রাস্তা আছে সেখানে খানিক ঘুরে একটা চুরুট খেয়ে তিনি ফিরতেন দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরোন কিন্তু ফেরেননি রাত বারোটা নাগাদ মিস্টার ব্যারিমোর দেখে হলের সদর দরজা খোলা ও সন্দেহ হয় একটা ল্যাম্প জেলে সঙ্গে সঙ্গে সে বেরোয় সেদিন বৃষ্টি হয়েছিল ফলে ভেজা মাটিতে স্যার চার্লস পায়ের দাগ ধরে সে এগিয়ে যায় হল থেকে একটু এগিয়ে একটা গেট পড়ে যেটা দিয়ে জলার দিকে যাওয়া যায় পায়ের ছাপ দেখে বোঝা যায় স্যার চার্লস সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে ব্যারিমোর তার বলেছে পায়ের ছাপ প্রথমে পরে ছিল মনে হয় তিনি মূরের গেট পেরিয়ে পেরিয়েছিলেন এর কোনো ব্যাখ্যা পাওয়া কোন চার্লস এর দেহে আঘাতের চিহ্ন ছিল না ওই অঞ্চলের এক বাসিন্দা নাকি একটা চিৎকার শুনেছিল কিন্তু সে চূড়ান্ত মাতাল ফলে তার কথা বিশ্বাস করা যায় না আঘাতের কোন চিহ্ন তার দেহে ছিল না শুধু মুখটা বিশ্রী ভাবে গেছিল। যেন শেষ মুহূর্ত ক্ষেত্রে ব্যাপারটা মোটেই অস্বাভাবিক হেনরি বাস্কর তিনি স্যার চার্লজের ভাইপো শেষ খবর অনুযায়ী তিনি আমেরিকায় ছিলেন তার খোঁজ চলছে এই হলো স্যার চার্লজের এর মৃত্যুর সরকারি খবর সমস্ত জানা তথ্য এখানেই রয়েছে তাহলে এবার অজানা তথ্যের কথাই বলুন যেগুলো এই খবরের নেই এই কথাগুলো কারোর সামনেই করিনি আমি লোক আমি কুসংস্কারই নই কিন্তু পরিস্থিতি এমনই যে অবিশ্বাসের জায়গা প্রায় নেই তাছাড়া এসব কথা প্রকাশ করলে কেউ আবার ভাবতে পারে আমি বাস্কর হলের নামে ইচ্ছে করে কুসংস্কার রটাচ্ছি হয়তো আমার কোনো কুমতলব রয়েছে লোকের সন্দেহবাতি কদ্দূর যে জিতে পারে তা তো আপনি জানেনি শেষের দিকে কয়েকটা মাসে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে স্যার চার্লস এর স্নায়ুর জোর ক্রমশ কমছে যে কোনো দিন নার্ভাস ব্রেকডাউনের শিকার হতে পারেন তার মনে জানো একটা অজানা ভয় আস্তে আস্তে শিকড় গেড়ে বসছিল উনি বাস্কর হলের মাঠে দিব্যি ঘুরে বেড়াতেন কিন্তু অন্ধকারের পর কোনো অবস্থাতেই জলাভূমির দিকে যেতেন না তিনি নিশ্চিত ছিলেন যে পরিবারের বাস্কর থেকে সেই ভয়ঙ্কর প্রভাব কাটেনি এবং তার জন্য এক হাউন্ড ও পেতে রয়েছে পেশার খাতিরে আমায় রাত বিড়েতে যেতে হতো উনি আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন আমি কখনো কোনো অদ্ভুত জানোয়ার দেখেছি বা কোনো হাউন্ডের ডাক শুনেছি কিনা আমার মনে আছে ঘটনার সপ্তাহ তিনি এক আগে একদিন সন্ধেবেলায় আমি বাস্কর হলে গেছি স্যার চার্লস দরজায় দাঁড়িয়ে হঠাৎ আমার পেছন দিকে কি একটা দেখে তিনি ভয়ে সাদা হয়ে গেলেন আমি তখনই পেছনে ঘুরে দেখি একটা কালো ছায়া মনে হলো যেন একটা বড় কালো বাছুর চোখের সামনে দিয়ে হঠাৎ চলে গেল ব্যাস ওই পর্যন্তই স্যার চার্লস সেই দিনই আমাকে তার পারিবারিক ইতিহাস আর অভিশাপের কথা শোনালেন তখন অবশ্য আমি সেই ঘটনাটিকে কোনো গুরুত্ব দিই নি স্যার হার্ট কন্ডিশন দেখে আমি ওনাকে লন্ডন ঘুরে আসার পরামর্শ দিই মিস্টার স্টেবলটন মানে আমাদের প্রতিবেশী বন্ধু তিনিও স্যার চার্লস স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন তিনিও একই অ্যাডভাইস দিয়েছিলেন যখন ব্যারিমোর স্যার চার্লস এর মৃতদেহ খুঁজে পায় সে সঙ্গে সঙ্গে বাড়ির চাকরকে পাঠায় আমার কাছে ভাগ্যিশ আমি জেগেছিলাম আমি দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছাই গেটের পাশে যেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন সেই জায়গা দেখি স্যার চার্লস প্রায় পাঁচ থেকে দশ মিনিট গেটের কাছে দাঁড়িয়েছিলেন বার দুয়েক সিগারেট ছাই ফেলা দেখে সেটা বোঝা যায় তার পায়ের ছাপ ধরে এগিয়ে যাই স্যার চার্লস পায়ের ছাপ দেখে বুঝতে পারি তিনি একটা সময় পা টিপে হাঁটছিলেন তারপর দেখি স্যার মাটি এর রয়েছে। এসব কথা আমি পুলিশ ও আদালতেও বলেছি শরীরে কোথাও কোনো আঘাত ছিল না ব্যারিমোরু একই কথা জবানবন্দিতে বলেছে তবে একটা কথা ও ভুল বলেছিল হয়তো হয়তো খেয়াল করেনি কি ব্যারিমোর বলেছিল মৃতদেহের পাশে কোনো চিহ্ন ছিল না কিন্তু সত্যি কথাটা হলো। মৃতদেহের একটু দূরেই কয়েকটা চিহ্ন ছিল পায়ের ছাপ আগে হ্যাঁ পায়ের ছাপ পুরুষ না মহিলার মিস্টার হোমস সেই পায়ের ছাপ ছিল এক দানবতুল্য হাউন্ডের সত্যি অসাধারণ নিঃশাহর মটেমা আপনি যদি আর কদিন আগে আসতেন যে রাস্তা ধরে সেখানে নিশ্চয়ই কোন সূত্র খুঁজে পেতাম জলে কাদায় মিশে এখন সেখানে বোধ কিছুই নেই আর বদমাস লোকের সঙ্গে বহুবার সংঘাত হয়েছে কিন্তু এ যে দেখছি সাক্ষাৎ শয়তান ডক্টর মটেমা আপনি নিশ্চিত যে পায়ের ছাপ গুলো ছিল হ্যাঁ ওটা হাউন্ডের ছাপ এমন এক হাউন্ড যা যে কোনো মানুষের টুপি যা হলেও তবে আপনি আমার কাছে এলেন কেন রক্ত মাংসের হলেও চার্লস এর মৃত্যু নিয়ে কোনো সন্দেহই নেই এবং এই বিষয়ে তদন্ত করাটাও অপ্রয়োজনীয় দেখুন আমি কিন্তু আপনাকে তদন্ত করতে বলছি না স্যার হেনরি বাস্কর আজ আসছেন ঘন্টা খানেকের মধ্যেই তিনি ওয়াটালু স্টেশন পৌঁছবেন সে বিষয়ে আপনার পরামর্শ চাই তার জীবনও তো বিপন্ন হতে পারে আমার মনে হয় স্যার হেনরিকে নিয়ে আপনি ডেভেনশায়ারেই যান অভিশাপ যদি সত্যি হয় তবে এই ভদ্রলোক লন্ডনে নিরাপদ নন অভিশাপ সত্যি হলে মুখোমুখি কোনোদিন হননি বলে তবে আপনি যখন বলছেন তখন স্যার হেনরি নিয়ে ডেভেন সাহারই ফিরে যাই আমি কেসটা নিয়ে একটু ভেবে দেখি একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার কাল সকাল দশটায় আপনি যদি আমার এখানে আরেকবার আসেন খুব ভালো হয় সত্যি ভুলো মনের তবে তিনি ঘর থেকে বেরোনোর সময় হোমস তাকে একটা অদ্ভুত প্রশ্ন করল ড মটেমা স্যার চার্লস মৃত্যুর আগে ওই এলাকায় কোনো অদ্ভুত शरीन घटे मानोंदा विभत्स जीवन अति प्रकृतिक जिन देखे तीन जन लोक नीओ ठीक धन्यवाद विलक्षण चीनी सब ही मिथ्ये सत्य बोलते एकम्रा निसब्धे मस्तिष्क मस्तिष्क घटनाषण सचराचर रोश्न सारा दिन क्लाब का दिल रटा नागाद बेकार स्ट्रीटर बैठक ढुके देखी चार दिक होमसर पाइप धोआई भरे ग धोसिंग आशे पशे छड़ रही है कागजारे किल्पलपैन গ্রাম বলতে পারো পাঁচ মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাড়ি আর এই যে হল এইখানে একটা বাড়িতে থাকেন মিস্টার স্টেপল্টন ভদ্রলোক ন্যাচুরালিস্ট জলাভূমির কাছে রয়েছে আরো দুটো ফার্ম হাউস হাইটোর আর ফাউল মায়া চোদ্দ মাইল দূরে রয়েছে বলদিদের আখড়া প্রিন্সটাউন জেল আর আশেপাশে ছড়িয়ে রয়েছে সেই প্রাণহীন ধু ধু জলাভূমি আর এখানেই ঘটেছে সেই কাণ্ড হত্যা শয়তান কি নিজে হাতে সব করে মর্তে তার এজেন্টের অভাব আছে নাকি অভিশাপের কথা যদি সত্যি হয় তবে এই রহস্য ভেদ করা আমাদের কম্ব নয় গোটা ব্যাপারটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তা যদি না হয় তবে আমার প্রশ্ন দুটো কোন অপরাধ হয়েছে কিনা আর হলে সেই অপরাধ কি এবং অবাক করে দিয়েছে বলতে পারো রীতিমতো বেগ দিচ্ছে মনে আছে স্যার চার্লস পায়ের ছাপের পরিবর্তনের কথা হ্যাঁ কয়েকটা ছাপ দেখে মনে হয়েছিল তিনি স্বাভাবিক ভাবে হাঁটছিলেন পরে দেখা যায় তিনি পা টিপে টিপে আঙুলের উপর ভর দিয়েছিলেন ডক্টর প্রাণ ভয়ে দৌড়ছিলেন কিন্তু কেন কিসের জন্য সেটাই তোর রহস্য জলাভূমির ওপর তিনি কিছু দেখে মারাত্মক ভয় পেয়ে যান আমার ধারণা যে জিনিস তিনি সব থেকে বেশি ভয় পেতেন তেমনি কিছু তাকে শরীরের অবস্থা ভালো ছিল না সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল তা সত্ত্বেও তিনি সান্ধ ভ্রমণে বেরিয়েছিলেন মাটি ভেজা ছিল সেগারে ছাই দেখে বলা যায় উনি পাঁচ দশ মিনিট অপেক্ষা করেছিলেন ঘটকায় এখানে উনি সূর্যাস্তের পর জলাভূমির ধারে পাশে যেতেন না সেই রাতেই দাঁড়িয়েছিলেন আর তার পর দিনই তার লন্ডন যাওয়ার কথা না এইবার কেসটা প্রাণ পেয়েছে অনেকদিন গান বাজনার সঙ্গে সম্পর্ক নেই ওয়াটসন একটু বেহালাটা দাও তো এই ব্যাপারে আর কোনো কথা নয় কাল সকালে ডক্টর মঠেমা ও স্যার হেনরি আসতে দাও তারপর দেখা যাবে কই দেখি আমার বেহালাটা দাও পরদিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমি আর হোমস অপেক্ষা করছিলাম কাঁটায় কাঁটায় সকাল দশটায় মর্টেমার এসে হাজির হলেন সঙ্গে স্যার হেনরি ব্যাস্কার পরিবারের এই সদস্যের দেখলাম শক্তপক্ত চেহারা ঘন ভুর নিচে একজোড়া কনফিডেন্ট চোখ ডক্টর মর্টেমার আলাপ করিয়ে দিলেন হোমস ডেমা যদি না নিয়ে আসতেন আমি নিজেই হয়তো আপনার কাছে আর বলবেন না আসার পরে একটা চিঠি পেলাম যদি এটাকে চিঠি বলতে পারেন স্যার হেনরি টেবিলের উপর একটা খাম রাখলেন সাধারণ ছাই রঙের একটা খাম ठिकान लेखा रिटेल मन हमारे जीवन जत्र गोम देखी खामा खुले फेले छे. একটা ফুলস্ক্যাপ কাগজে খবরের কাগজ থেকে কয়েকটা শব্দ কেটে কেটে একটা বাক্য লেখা হয়েছে সেই বাক্য এই রকম প্রাণের মূল্য থাকলে জলাভূমি থেকে দূরে থাকো শুধু জলাভূমি শব্দটাই কালিতে প্রিন্ট করা স্যার হেনরি এর কিছুই বুঝতে পারছিলেন না এমন যেটি কি লিখতে পারে আর আমার ব্যাপারে কারি বা এত আগ্রহ महटेमा हाथ प्रकृति बोलन तो अपनारा देखी जीवन बेच बीची यथा समय डर महाटेमा केव खुले बोलने के तरह বোঝাই যাচ্ছে লেখককে এই পেন যথেষ্ট বেগ দিয়েছে আমাদের কোটের বা জামার পকেটে সব পেন শোভা পায় বা কালির বোতলে ডুবিয়ে যে কলম দিয়ে লিখি দাতে এই সমস্যা কখনো হয় না আমি নিশ্চিত শব্দগুলো এই চিঠিতে বসানো হয়েছে এটা আবার কিছু পেলে না একটা ওয়াটামাকও নেই হ্যাঁ যা জানার ছিল সেটা পেয়ে গেছি चुरी करते शुद्धा जुतोना ठीक हल विच डे दूज उठे पड़ल আমি আর হোমস দুজনেই বাড়ি ফিরছি হঠাৎ বাড়ল একটা মুখ আর তীক্ষ্ণ দুই চোখ একটা কোচের জানলা দিয়ে লোকটা এক দৃষ্টিতে দেখছে আমাকে আর হোমসকে। কে চোখ পড়তেই দরং করে কোচের খিড়কি বন্ধ হয়ে গেল গারোয়ানকে চিৎকার করে কিছু একটা বলা হলো আর কোচ উর্ধ্ব শ্বাসে ছুটলো ফিরে আসছে মুখ ঘামে ভিজে গিয়েছে এবার থেকে আমার কীর্তির কথা যখন লিখবে ওয়াটস তখন এই ব্যর্থতার কথাও লিখো কি ছিল লোকটা কিছু বুঝতে পারলে না তবে এটুকু বুঝেছি স্যার হেনরিকে ফলো করা হচ্ছে না হলে কেউ জানবে কি করে তিনি দাঁড়িয়েছিলাম দেখতে চাইছিলাম রেখেছে কিনা এর পেছনে যেই থাকুক না কেন ওয়াকসেন তা কিন্তু সাংঘাতিক বুদ্ধি কোচের নাম্বারটাও যদি দেখতাম কি বোকামিটাই না করলাম ছায়া উধাও হয়ে গেছে এখন আর ফিরবে না এর পরের খেলাটা আরেকটু বুদ্ধি করে খেলতে হবে লোকটার মুখে দাড়ি ছিল দেখলে ওটা নিঃসন্দেহে ছদ্মবেশ আসল চেহারা দেখানোর উইলসন কে হোমস একটা বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছিল সেই থেকেই উইলসন হোমস এর বিশেষ ভক্ত আসুন আসুন পদ ভুলে নাকি না একটা কাজেই এসেছি আচ্ছা বলছেন কদিন আগে একটা কেসে তোমার দরকার আছে এই মাঝেই কাট রাইট এসে হাজির হলো স্যার কি করতে হবে বলুন বছর চোদ্দ পনের একটা ছেলে ঝকঝকে মুখ চোখ দেখে মনে হলো সে হোমস এর বড় ভক্ত गज पत्र दे देखते चा गुरुपूर्ण टेलीग्राम हारिए गुमी खुज खबर का प्रथम पता है এবার শুধু জানা বাকি সেই দুই সাত চার নম্বর গাড়ির গাড়োয়ান টি গিয়েছিল এবার চলো বর্ণ স্ট্রিট এর গ্যালারিতে গিয়ে খানিক্ষণ কাটিয়ে আসি তারপর ওখান থেকে নথম্বল্যান্ড হোটেল आर्ट गीक्षण छत होम बेलजियम शिल्पी आका छब्बीर प्रशंसा होम भयंकरी नाम होटे पोछनर आगे अब्धि शैलक होमस एर मुखे आर्ट छाड़ा आर कि होटेल क्लार्क सर हेनरी निजे घरेपेक्षा करीबे ओपरे उठते गई साखातिर मुख मु जारा भूलोके बेचे आज भूल जो बुट खुजे ना पाएल देखें तामा का सकाले अपन ब्राउन बुटर एक पाटी हावी আর বলছে কি আমার ছিল তিন জোড়া বুট ব্রাউন কালো আর একজোড়া চামড়ার বুট এদের মধ্যে এসে হাজির হয়েছেন তার দিকে প্রশ্নটা মানে স্যার গোটা হোটেল খুঁজে দেখলাম কোথাও ঠিক হয় সন্ধ্যের মধ্যে আপনারা আমার বুট খুঁজে দিন কি দেখুন স্যার হেনরি আমরা খুব জটিল রহস্যের মধ্যে রয়েছে এই মুহূর্তে স্যার চার্লস অদ্ভুত মৃত্যুর পর সবকিছুই রহস্যজনক লাগছে হেনরি আমাদের খাবার আমন্ত্রণ জানালেন আমরা স্যার হেনরির হোটেলের ঘরে কথা বলছিলাম তাহলে কি করবেন ঠিক করলেন হলেই যাবো ঠিক করেছি এ সপ্তাহের শেষে হুম বুদ্ধিমানের কাজ এখানে আপনার পেছনে লোক লেগেছে আমি নিশ্চিত লন্ডনের ভিড়ে তাকে খুঁজে বের করা অসম্ভব আপনি কি জানতেন আজ আপনাদের কেউ ফলো বলেন কি আচ্ছা ডাট মোড়ে চেনাশোনা বা প্রতিবেশীদের মধ্যে কারোর চাপ দাড়ি আছে কোথায় এখন হলে ওই তো এখন হলের দেখাশুন করছে একটু যাচাই করে নিতে হবে সে এই মুহূর্তে লন্ডনে এসেছে কিনা ওখানে সব থেকে কাছের পোস্ট অফিস কোনটা একটা টেলিগ্রাম করুন হেনরির জন্য সব প্রস্তুত তারপর আমরা দু নম্বর টেলিগ্রাম করব গ্রিমপেনের পোস্টমাস্টারকে চিঠিটা যেন ব্যারিমোরের হাতেই দেওয়া হয় তিনি না থাকলে ব্যারিমোর তার বউ এর নামে কখনো খারাপ তো কিছু শুনিনি এদের জন্য কিছু ছিল কি অবশ্যই ব্যারিমোর তার স্ত্রী দুজনেই পাঁচশো পাবেন তারা জানেন ব্যাপারটা কেন জানবেন না হেনরির নামে কত মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড প্রচুর টাকা এত টাকার জন্য কোনো মানুষই মরিয়া হয়ে উঠবে এতেই অবাক হচ্ছেন মিস্টার হোমস মোট মূল্য দশ লাখ এর কাছাকাছি সেক্ষেত্রে মালিক হবেন ওয়েস্ট মোরল্যান্ড জেমস ডেজমন্ড উনি স্যার চার্লস এর সম্পর্কের ভাই আপনি চেন তাকে হ্যাঁ একবার দেখেছি উনি স্যার সঙ্গে দেখা করতে এসেছিলেন নিপাট ভদ্রলোক পাদ্রী ধর্মকর্ম নিয়ে আছেন মজার কথা উনি কিন্তু সম্পত্তি চান না কিন্তু আইনত বাস্কর বংশধরদের অবর্তমানে তার মালিকানা উপরে যদি না বর্তমান মালিক এই উইল বদলে দেন আপনি কি উইল করেছিলেন না সময় পেলাম কোথায় সবে তো কাল ডক্টর মর্টিমার আমার সবকিছু বললেন আমার মনে হয় উইলের টাকা এস্টেটেই থাকা উচিত আপনি যা ভালো বোঝেন তবে একটাই অনুরোধ করবো না আপনি দরকার হলে যেতে হবেই কিন্তু একটা কেস নিয়ে এমন ভেসে আছি তবে আমার বন্ধু ওয়াটসন যেতে রাজি হলে কোনো কথাই নেই আপনি নিরাপদ আর আমিও নিশ্চিন্ত বাঁচালেন ডক্টর अपना चिरपृत प्रशंसा सर हेनर अनुरोधेट चमक कर सब घटनार विस्तारित रिपोर्ट देवे आशोन विपद आसमु तीन तुम्हें बोल की ओर कथा रही শনিবার প্যাডিংটন স্টেশন থেকে সকাল সাড়ে দশটা উচ্ছ্বসিত কণ্ঠস্বর এই তো এই তো আমার বুট আমি তো এই ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কই তখন তো কিছু দেখলাম না হ্যাঁ আমিও তো খুঁজেছিলাম তখন কোথাও খুঁজে পাইনি তবে কি আমরা যখন খাচ্ছিলাম তখনই কেউ এটা ঘরে রেখে গেছে আর চিন্তার মধ্যে ডুবে রইল দুটো প্রথমটার বয়া ব্যারিমোর হলেই রয়েছে ব্যাস্ক আর দ্বিতীয় বক্তব্য তেইশটা হোটেলেই গেলাম দুঃখিত আপনার বলা সেই টাইমস খবরের কাগজ পেলাম না কাটরাইট। बेल बाजल दरजा खुले देखी एक मजबयशी लोक मुखच रुक्ष प्रकृतर বরং তোমায় কিছু দেওয়ার আছে যদি তুমি আমার মাত্র কটা প্রশ্নের ঠিকঠাক জবাব দাও বলুন না স্যার আপনার জন্য কি করতে পারি আগে তোমার নাম ঠিকানা টুকে রাখি নাগাদ তারপর আমাদের দুজন ও আরো দুজনকে ফলো করে রিজেন্ট স্ট্রিট পর্যন্ত গিয়েছিল যে লোকটা গাড়ি ভাড়া নিয়েছিল সে কে আর তার ব্যাপারে তুমি কি জানো আপনাকে মিলতে বলবো না স্যার যে লোকটা সত্যি বলেছিল কখন বলেছিল যখন আমার গাড়ি ছেড়ে দিচ্ছিল আর কিছু বলেছিল বলে মনে পড়ছে হ্যাঁ নিজের নামটাও তো বলেছিল কি নাম বলেছিলোকটার ঘটে ভালোই বুদ্ধি আছে অস্বীকার করে লাভ নেই এই যে দেখছি শেয়ারে টক টক্কর আমার বাড়িতে এলো আমার উপর নজর রাখলো তারপর আমার নামটাও নিয়ে নিল स्कोर गाड़े डि कथा मत क्च करी बक्सिश दे কোন প্রশ্ন করতে বারণ করেছিলাম দেখলাম থেকে বেরিয়ে একটা কোচ ভাড়া করলেন আমরাও সেই কোচ পিছু পিছু এদিকে গেলাম আমাদের দরজা সামনে তাই তো সেইটা তো ঠিক ঠাক করতে পারেনি তবে আমার সবারই এই রাস্তা ভালোই চিনত আমরা মাঝ রাস্তায় এসে থেমে গেছিলাম আধ ঘন্টার মতো অপেক্ষা করলাম তারপর দেখি ওই দুজন ভদ্রলোক আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন আমরাও তাদের পিছু পিছু গেলাম বেকার স্ট্রিট ধরে তারপর স্ট্রিট সেখানে হঠাৎই আমার সহারি গাড়ির জানালা বন্ধ করিয়ে অটাডু স্টেশন যেতে বলল মানে রীতিমূর্ত তাড়া দিল আমিও গাড়ি ছোটালাম 10 মিনিটে স্টেশনে পৌঁছলাম আমি তখনই ওনার নামটা জানতে পেরেছিলাম আচ্ছা তোমার এই শার্লক হোমস কে কেমন দেখতে এই রে এটা একটু বলা মুশকিল লোকটার বয়স চল্লিশ পোশাক গালে কালো দাড়ি চোখ করে কাটা মুখটা এই আর কি চোখের রং চোখের রং তার মুখে কোন বিশেষত্ব ছিল চোখের রং চোখের রং না স্যার মনে পড়ছে না তেমন কিছু তো ছিল না লোকটা জানতো স্যার হেনরি এদিকে আসছেন আমার কাছে লোকটা আমাদের রিজেন্ট স্ট্রিটে দেখলো বুঝতে পেরেছিল আমরা গাড়ির নাম্বার দেখে নিয়েছি ড্রাইভারকে ঠিক খুঁজে বের করব। তাই নিজের নাম শার্লক হোমস বলে চলে গেল না এই লোকটা সত্যি কঠিন প্রতিপক্ষ অনেকদিন পর এমন বুদ্ধিমান লোকের সঙ্গে টক্কর হবে ভেবে বিশ্বের রোমাঞ্চ হচ্ছে তুমি যাচ্ছ বটে কিন্তু আমার ভালো লাগছে না কেস্টার মধ্যে বিভৎস ইঙ্গিত পাচ্ছি একটা ওয়াটসন তুমি সুস্থ লন্ডন ফিরে এলে শান্তি পাবো The হাউন্ড অফ the ব্যাস্কল প্রথম পর্ব মূল রচনা সনাথকর্ন ডয়ল বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেদার রূপ অনির্বাণ ভট্টাচার্য অভিনয় শলক হোমস মীর ডাটসন দীপ ডক্টর মর্টমা ও কারাইড সোমক ড্রাইভার শঙ্করী প্রসাদ মিত্র উইলসন রিচার্ড এবং স্যার হেনরি ব্যাস্কল পরমব্রত চট্টোপাধ্যায় এডিটিং স্পেশাল সাউন্ডস্কেলিনে রবিন লাই সহযোগী পরিচালক অভিষেক ব্যানার্জি সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী রেডিও মির্চি নাইনটি এইট বিশেষ নিবেদন দ্য হাউন্ড অফ দ্য ব্যাসক